পরিবেশিত হবে আমরা এখন আছি নোবের পঞ্চম বছরে আগের দিকে ঘটনাগুলো কিছুটা রিক্যাপ করা যাক আল্লাহ রসুল সাল্লু আলহিাস্লাম হেরাগুহায় নবাদ পাওয়ার পর তার নিকটাত্মীয় এবং কাছের মানুষদের ইসলামের দিকে আহ্বান করা শুরু করেন এভাবে চলছিল প্রায় তিন বছর তখন কোরাইশরা ইসলাম সম্পর্কে জানলেও খুব একটা গা করেনি তিন বছর পর যখন প্রকাশ্যে রসুল্লা সাল্লু আলহিম ইসলামের দাওয়াত নিয়ে এলেন এবং কোরাইশদের মিথ্যা দেবতাদের অস্বীকার করা শুরু করলেন তখন কোরঈশরা নড়ে চড়ে বসল এরপর তারা শুরু করল নানা রকম প্রপাগানটা যা আমরা আগের একটি পর্বে আলোচনা করেছিলাম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 এটা নবুয়তের চতুর্থ বা পঞ্চম বছরের একটি ঘটনা নবীজি সাল্ল আলি ওয়াসাল্লামের দাওয়াতের বিরুদ্ধে কুরাইশদের বিভিন্ন কুটকৌশল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগে আরও আলোচনা করেছি অত্যাচারিত সাহাবিদের কাহিনী এই ঘটনাগুলো ঠিক কখন ঘটেছে সেগুলোর ব্যাপারে নিশ্চিত সঠিক তথ্য নেই তবে মোটামুটি ভাবে বলা চলে নুবুয়ের চতুর্থ থেকে ষষ্ঠ বছরে এই ঘটনাগুলো ঘটেছিল নুবুতের পঞ্চম বছরের মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতনের মাত্রা এত চরমে পৌঁছল যে রসুল্লা আলহ্লাম তার সাহাবিদের আবিসিনিয়া হিজরতের অনুমতি দিলেন সেই বছরই রজম মাসে সাহাবাদের একটি ছোট্ট দল আবিসিনিয়ায় প্রথম হিজরত করে কোরাইশাদাদের পিছু নিয়েছিল কিন্তু তার আগেই তারা হাবাসের উদ্দেশ্যে রওনা হয়ে যান এরপর রমাদান মাসে ঘটে সুরম তিলাওয়াতের কাহিনী আমরা উল্লেখ করেছি এই ঘটনার কয়েকটি ভার্সন আছে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 কিন্তু ফিরে আসার পর মুহাজির সাহাবেদের ওপর অত্যাচার নির্যাতন আরও বেড়ে যায় তাই কিছুদিন পর আরও একটি বড় দল আবিসা হিজরত করে যা আবি দ্বিতীয় হিজরত নামে পরিচিত এরপর আমরা আলোচনা করেছি মক্কার থেকে আগত কিছু মানুষের কথা যারা মুশ্রিকদের ইসলাম বিরোধী প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন অর্থাৎ কোরআসদের প্রোপাগান্ডা সত্ত্বেও ইসলাম প্রচার থেমে যায়নি তবে সার্বিক বিবেচনায় ইসলামের দাওয়া কিছুটা সীমিত হয়ে পড়ে কারণ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 আর সেই দুজন হলেন সেইদিনে অমর ইবনুল খতাব এবং হামজা ইবিন আব্দুল মোত্তালিব রাজিআলাহ আনহুমা হামজা এবং অমরের ইসলাম গ্রহণ নিয়ে আমরা এই পর্বে আলোচনা করব তবে তার আগে আমরা তিনটি কাহিনী জেনে নেব এই তিনটি কাহিনী হল তিন সাহসী মুসলিমের সাহসিকতার কাহিনী শুরু করা যাক সেইদিনে আবু বকর রাজিয়ালাহ আনহুকে দিয়ে আবু বকর রাজিয়ালাহ আনহু আবি সিনিয়া হিজরত করেননি মক্কায় তাকে বেশ কষ্ট কষ্টসহ্য করতে হচ্ছিল তাই তিনি রসুল্লা সাল্লুসালামের কাছে হিজরতের অনুমতি চাইলেন রসুল তাকে অনুমতি দিলেন আবু বকরাই গেলেন সেখানে পৌঁছে তিনি সৈয়দ আল হাবিস গোত্রের কাছে একটা গোত্র আবু বকর সেখানে ইবিন দুঘাইনের সাথে দেখা করলেন ইবিন দুঘ আবু বকর তুমি কোথায় যাচ্ছ আবু বকর বললেন আমার সজাতের লোকেরা আমাকে অনেক কষ্ট দিয়েছে খুব খারাপ ভাবে আঘাত করেছে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 আগে আবু বকর ঘরের বাইরে সবার সামনে ইবাদত করতেন আইসারাদিন ওয়ানহা বলেন আমার বাবা খুব নরম মনের একজন মানুষ কোরআন তিলওয়াত করার সময় তিনি খুব কাঁদতেন নারী পুরুষ বালক সবাইকে আবু বকরের খুশু আকৃষ্ট করত এটা দেখে কুরআা ক্ষেপে যায় তাদের আশঙ্কা আবু বকরের প্রকাশ্য সালাত আদায় দেখে লোকেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে তাই ইভিন দোকানা আবু বকরকে প্রকাশ্যে ইবাদত করতে মানা করেন আবু বকর রাজি হন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 কিন্তু সে তো সেটাই করছে ইবেনা আবু বকরের কাছে গিয়ে এ কথা তুললে আবু অকর আনহু বলেন থাক আমি আপনার নিরাপত্তা ফিরিয়ে দিচ্ছি আমার এর প্রয়োজন নেই আমি আল্লাহর দেওয়া নিরাপত্তায় থাকব শেষ পর্যন্ত তিনি আবুদুঘাইনার নিরাপত্তা ফিরিয়ে দিলেন আবু অকরের এই কাহিনী থেকে শিক্ষণীয় বিষয় এক যখন ইবেন্দুঘনা তাকে জিজ্ঞেস করেন যে কেন তিনি দেশান্তরিত হচ্ছেন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 हज साल साउम इत्यादि प्रकाश मानुषा उचित मुस्लिमरा किलम पालन करीप्त यह कारण जो प्रकाश कर ले मानसाम करना अल्लाह तला इसलम इबाद और आचार अनुष्ठान पालन करते हुम दिए से अन्य हृदयग्राही चार इसलम बार्ता के प्रकाश कर दे मुसलिमरा जो गोपने इबादत कर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 আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের ক্ষেত্রে তার নিরাপত্তা দিয়েছিলেন তার চাচা আবু তালিব যাই হোক উসমান মজমুনকে নিরাপত্তা দিল ওয়ালিদ বিন মকিরা তার কথা আমরা আগেই আলোচনা করেছি সে ছিল মক্কার বয়স্ক এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের একজন এবং সেরা কবি রসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে যাদুঘর আখ্যা দেওয়ার বুদ্ধি তারই ছিল আর তার কথাই আল্লাহ তালা সুরা মুদাসিরে উল্লেখ করেন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 আমার সঙ্গীসাথী আর দিনী ভাইরা আল্লাহর পথে এভাবে অত্যাচারিত হবে আর আমি একজন মুশ্রীকে নিরাপত্তায় থেকে এই অত্যাচার থেকে সুরক্ষিত থাকব আর নিরাপদে তাদের সামনে ঘুরে বেড়াব তা কি করে হয় আল্লাহর কসম এটা তো আমার ইমানের এক বড় কম্পি এই বলে তিনি ওয়ালেদের কাছে ফিরে গেলেন যে তার নিরাপত্তার কোন দরকার নেই তিনি সেটা ফিরিয়ে দিতে এসেছেন ওয়ালিদ বললেন ভাতিজা তুমি কেন এটা করছো ওসমান বললেন আমি শুধু আল্লাহ নিরাপত্তা চাই তোমার নিরাপত্তা চাই না ওয়ালিদ বললেন ঠিক আছে যেহেতু আমি প্রকাশ্যে তোমাকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা করেছি সেহেতু এই নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার ঘোষণাও প্রকাশ্যেই দিতে হবে তারা কা বা ঘরে গেলেন আল ওয়ালিদিন মুগিরা বলল উসমান বিন মজমুন আমার নিরাপত্তা চায় না সে ফিরিয়ে দিয়েছে উসমান বিন মজমন বলেন হ্যাঁ আমি ওয়ালিদি বিন মুগিরাকে অত্যন্ত বিশ্বস্ত ও সৎ লোক হিসেবে পেয়েছি কিন্তু আমি একমাত্র আল্লাহ নিরাপত্তার মধ্যে আসতে চাই কিছুক্ষণ পর দেখা গেল উসমান এ বিন একটা জনসমাবেশে এসেছেন সেখানে তখন আরবের বিখ্যাত কবি লাবিদ তার একটা কবিতা আবৃত্তি করছিল আল্লাহ ছাড়া সব কিছু অসার উসমান তালে তাল মেলালেন ঠিক ঠিক ওই সমাবেশে অনেক লোক জমা হয়েছিল কবি বলে চলল আর সব সুখ তো ম্লান হয়ে যাবে উসমান তার কবিতার মাঝ পথে বাধা দিয়ে বললেন না না তুমি ভুল বলছো জান্নাতের সুখ কখনই ম্লান হবে না কবি লাবিদ একটা ধাক্কা খেল সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না যে তার শ্রোতাদের মধ্য থেকে কেউ এভাবে কবি তার জল কবির মুখের উপর ভুল সূত্রে দেয়া এ কেমন আচরণ সে খুবই অফেন্ডেড হল কুরাইশদের উদ্দেশ্য করে বলল কে এই লোক তোমাদেরকে এভাবে হেয়া করার সাহস সে কোথা থেকে পেল শ্রোতাদের মধ্যে কেউ একজন বলল বাদ দিন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 কিন্তু খুব উঁচু গোত্রেরও কেউ ছিলেন না তিনি হলেন সেই মুসলিম যিনি উচ্চ স্বরে কোরাইশদের সামনে কোরআন পাঠ করেছিলেন সুরআর রহমান তার ঘটনাটি বর্ণনা করেছেন এবিন হিসাম তিনি বলেন মক্কায় রসুল্লা সাল্লু আলহিউলামের পর যে ব্যক্তি সর্বপ্রথম উচ্চ স্বরে কোরআন পাঠ করেন তিনি হচ্ছেন আবদুল্লাহ ইবিন মাসুদ রাজিয়ালাহ আনহু একদিন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের সাহাবিগন সমবেত হয়ে বললেন আল্লাহর কসম কোরাইশরা কখনো তাদের সামনে কাউকে উঁচু স্বরে কোরআন পড়তে শোনেনি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 দুপুরের সময় কাবার চত্বরে পৌঁছলেন তখন কোরাইশ নেতারা তাদের আড্ডাখানায় যথারীতি উপস্থিত ছিল তিনি মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়িয়ে উঁচুস্বরে বিসমিল্লা সহ সুরা আর রহমান পড়তে পড়তে সামনে এগুলেন এ সময় কোরাইশ নেতারা মনোযোগ দিয়ে তার শুনল এবং তারা বলতে লাগল উম্মে আবদের ছেলের কি হলো, তারা নিজেরাই বলল সে নিশ্চয়ই মুহাম্মাদের কাছে আসা বাণী সমূহের কিছু একটা পড়ছে এই বলে তারা সবাই একযোগে তার দিকে ছুটল সবাই তার মুখমণ্ডলে আঘাত করতে লাগল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 যদিও কোরআস নেতারা গোপনে কোরআন শুনত প্রকাশ্যে তারা ছিল কোরআনের সবচেয়ে বড় অবমাননাকারী তাদের সামনে কোরআন পাঠ করা হলে তারা উপহাস করত এভেন যখনই রসুল্লাহ কোরআশের সামনে কোরআন পাঠ করতেন এবং তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন তখন তারা তাকে উপহাস করে বলতো, তুমি যার প্রতি আমাদের আহ্বান করছ সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত কাজেই তুমি যা বলছ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 কূদ কুবৌর ফচন অ ইলমূন ফলক যদীদ উলকূন হিজরচন أَوْ ইফি সুদূরি কু বসয় কো লো নৈ দুনা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 এই ঘটনা শুনে তিনি প্রচন্ড রেগে গেলেন তার ভাতিজা হামজা সে সময় কাফের ছিলেন সত্যি সাল্ল আলহাম তার আত্মীয় তার ভাতিজা ভাতিজা আক্রমণকে হামজা নিজের অপমান হিসেবে নিলেন দ্রুত হেঁটে আবু জাহেলের কাছে গেলেন আবু জাহেল তার সঙ্গপাঙ্গ কোরাইশদের অন্য সব নেতাদের সাথে আবার সামনে বসেছিল হামজার হাতে তখন শিকারের সরঞ্জাম আবু জাহেলকে দেখা মাত্র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 তিনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করলেন বললেন হে আল্লাহ আমাকে সত্য পথ দেখান আমাকে বলে দিন আমি সত্যের পর আছি কিনা কোরাইশরা মুশ্রিক হলেও আল্লাহর ইবাদত করত যখন তারা দোয়া করত তারা আল্লাহর কাছেই করত কিন্তু যদি তাদেরকে জিজ্ঞেসকার হতো তারা কেন অন্য প্রভুদের ইবাদত করত তারা বলতো এই মূর্তিগুলো হলো মাধ্যম তারা আল্লাহর কাছে ইবাদত পৌঁছে দেয় প্রকৃতপক্ষে তারা সংশয়ের মধ্যে ছিল পরদিন সকালের কথা হামজা বিন আবদুল মুতালিক বলেন সকালে উঠেই অনুভব করলাম আমার অন্তর ইসলামের প্রতি ভালোবাসায় ভরে গেছে তাই আমি রসুলের কাছে গেলাম এবং তাকে বললাম আমি একজন মুসলিম প্রিয় চাচাকে পাশে পাওয়া ছিল রসুল্লা সাল্লু আলহিসামের জীবনের সবচেয়ে অসাধারণ মুহূর্তের একটি হামজার দিয়াল আনহু মুসলিম হলেন মন থেকে মুসলিম হলেন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 এরপর আসছি অমর আব্দুল ইসলাম গ্রহণের কাহিনী ছিলেন ইসলামের গৌড়ার শত্রু অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি মুসলিমদের নির্যাতন করতেন একদিন সাথে উমারের দেখা হয় উমার রাজ আনহু তাকে বলেন কোথায় চললে ওমে আব্দুল্লাহ তিনি উত্তর দিলেন তোমরা আমাদের উপর অত্যাচার করেছ তাই আমার রবের ইবাদত করার জন্য অন্য দেশে চলে যাচ্ছি উমার উত্তর দিলেন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 तिलावत कर आन शुने बुख ठंडा हो गो निश्चय आयाती रसल सलम तिलावत करल एगुल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 যাও খোঁজ নিয়ে দেখো তোমার আপন বোন মুসলিম হয়ে গেছে এই কথা বলে নাঈম রসুল্লা সাল্লাকে বাঁচালেও উমারের বোন আর তার স্বামীকে বিপদে ফেলে দিলেন উমারের বোন ফাতিমা ছিলেন সাইদ বিন জাইদ বিন আমর বিন নোফাইলের স্ত্রী সাঈদ রাজিল্লা ওয়ানহ ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন উমার এবার গন্তব্য পরিবর্তন করে বনের বাড়ির দিকে রওনা দিলেন সেখানে তার বোন ফাতিমা আর তার স্বামী সাইদকে।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 তোমার যা খুশি কর তোমরা যে কাগজটি পড়ছিলে সেটা আমাকে দাও উমার বললেন না দেব না তুমি মুশরিক তুমি নাপাক পাক বললেন কথা দিচ্ছি আমি সেটা নষ্ট করব না উমার আব্দুল খত্তা রাজিউল্লা বানহু নিজেকে পরিষ্কার করে ফিরে আসলে তার বোন তাকে ভাঁজ করা কাগজটি দিলেন ওমার কাগজ থেকে সুরাতোয়াহার প্রথম আয়াতটি তেল করলেন জলৈ ক্য কুয় নিত তো তলি মই তিল ফল কল অব্বমূল অব্বলস্তব লহু ম ফিসমি অ্যুম বৈ লহুম অমসৌি ফহুয়াল্ল মুহু ইলহ ইহু অলহুসম উলহ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 তিনি তো গুপ্ত ও তদাবেক্ষাও গুপ্ত বিষয়বস্তু জানেন আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য ইলাহ নেই সব সৌন্দর্য মন্ডিত নাম তারই সুরাতোয়াল আনহু তিলওয়াজ শেষ করে বললেন কথাগুলো অসাধারণ খাব্ব রাজিয়াল্লাহ আনহু এতক্ষণ লুকিয়েছিলেন ওমারের এই কথা শুনে বের হয়েলেন বললেন ওমার আশা করে আল্লাহ আপনাকে বেছে নেবেন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 আমর ওমার ওমায়ের এই সবই একই নামের বিভিন্ন রূপ নবীজ সাল্ল আলিম আসাল্লাম আল্লাহর কাছে এই দুজনের একজনের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করার জন্য দোয়া করছিলেন অমর আবনুল খত্তাব রাজিয়াল আনহু খাব্বাবকে বললেন আমি মুসলিম হতে চাই আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চল খাব্বাব তাকে বললেন আপনি দারুল আরকামে গিয়ে তার সাথে দেখা করুন ওমর আবনুল খাত্তাব দারুল আরকামে গিয়ে দরজার করা সে সময় রসুল্লা সাল্লাইসাল্লাম সাহাবিদের নিয়ে গোপন বৈঠক করছিলেন সে সময় মক্কায় প্রকাশ্যে ইসলামের কোন কার্যক্রম হত না তাই এই গোপন বৈঠকের আয়োজন সাহাবাদের মধ্যে একজন উঠে দরজার ওপাশে উকি দিয়ে রসুল্লাহ সাল্লাইসাল্লামকে জানালেন ওমার এসেছে খানিকটা শঙ্কা খানিকটা বিস্ম মেশানো কণ্ঠে সেই সাহাবা বললেন ওমর বিন খাত্তা বাইরে দাঁড়িয়ে তার সাথে তলোয়ার আছে আরেকজন সাহাবি সাহস করে প্রস্তাব দিলেন দরজা খোলা হোক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 রসুল্লাহ ছিলেন মাঝারি উচ্চতা ও মাঝারী করণের অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে আজবের জন্য অপেক্ষা করছ ওমর আবনুল খতাব বললেন হে আল্লাহ রসুল আমি মুসলিম হতে এসেছি রসুল্লাহ সাল্লা আলাই বলে উঠলেন আল্লাহু আকবর ঘটনাটি ঘটছিল দরজার সামনে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 তাই যখন অমর মুসলিম হন রসুল্লাহ সাল্লাই জানতেন তার সমস্যাটি আসলে কোথায় এবং সেই সমস্যার প্রতিকার কি রসুল উল্লাহ আলাইস্লাম তার হাত অমর ইবনুল খাতাবের বুকে রেখে একটি দোয়া পড়েছিলেন হে আল্লাহ তার অন্তরকে আপনি ঘৃণা থেকে মুক্ত করে দিন দোয়াটি তিনি তিন বার পড়েন তিন রসুল্লাহ সাল্লু আলাইস্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা জাহিলিয়াতে শ্রেষ্ঠ তারা ইসলামেও শ্রেষ্ঠ যদি তাদের দিনের বুঝ থাকে पूर्व भलो गुण सब चलो मुस्लिम दी सम्पर्क অথবা ফেসবুক পেজ ডব ডুড ফেসুক অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল ডু ডাট্যূপ